আবু সাইদ রাজিয়াল্লাহ তালন হতে বর্ণিত নাবী সাল্লা সাল্লাম একদা মসজিদের কিবলার দিকের দেয়ালে কফ দেখলেন তখন তিনি কাকর দিয়ে তা মুছে দিলেন অতপর সামনের দিকে অথবা ডান দিকে থুথু ফেলতে নিষেধ করলেন কিন্তু প্রয়োজনে বাম দিকে অথবা বাম পায়ের নিচে ফেলতে বললেন জুহরি রহমতুল্লা আলহি হুমায়ুৎদ রহমতুল্লা আলহি এর মাধ্যমে আবু সঈদ খুদ্রি রাজিয়াল্লাহ তালন হতে অনুরূপ রিয় আয়াত আছে